মোহাম্মদ ইবনু আমর ইবনু হাসান ইবনু আলী রজিয়াল্লাহ তালন হতে বর্ণিত মোহাম্মদ ইবনু আমর রহমতুল্লা আলাইহি বলেন হাজ্জাজ ইবনু ইউসুফ মদিনায় এলে আমরা জাবির ইবনু আবদুল্লাহ রজ্হালাহনুকে সালাতের বাক্য সম্বন্ধে জিজ্ঞাসা করলাম কেননা হজ্জাজ ইবনু ইউসুফ বিলম্ব করে সালাদ আদায় করতেন তিনি বললেন নবী সাল্লাহ সাল্লাম জুহরের সালাত প্রচণ্ড গরমের সময় আদায় করতেন আর আশরের সালাত সূর্য উজ্জ্বল থাকতে আদায় করতেন মাগরীবের সালাত। সূর্য অস্ত যেতেই আর ইসা সালাত বিভিন্ন সময় আদায় করতেন যদি দেখতেন সকলেই সমবেত হয়েছেন তাহলে সকাল সকাল আদায় করতেন আর যদি দেখতেন লোকজন আসতে দেরি করেছে তাহলে বিলম্বে আদায় করতেন আর ফজরের সালাত তারা কিংবা রসুলিল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম অন্ধকার থাকতে আদায় করতেন